আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে পিস বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আপনারা অবগত রয়েছেন আমরা আমাদের এই সুন্দর প্রোগ্রামে আজকে আপনাদের সামনে উপহার হিসাবে নিয়ে আসব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিজ্ঞ আলেম সমাজদের সাক্ষাৎকারের আলোকে মূল্যবান কিছু তথ্য দর্শক শ্রোতার মাঝে তুলে ধরার চেষ্টা করব আশা করি এর আলোকে আপনারা বিভিন্ন বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের সামনে আমাদের বিশেষ আমন্ত্রণে যিনি কাশি ফেলেছেন বিশিষ্ট আলিমি দিন ইসলামী চিন্তাবিদ মাহতারাম শেয়েখ মুফতি আজকে আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে আসতে চাই আমরা যে মানুষের জীবনে সবচেয়ে জঘন্যতম অপরাধ হল শির এই নানাভাবে হয়ে থাকে তার মাঝে একটি শির হয়ে থাকে अबादतर मध्य दिए शेर मानूष आल्लर का प्रिय हर जान पार्जत कर अबादते जो से शे शेर के लिप्त हो जाए वंचित है जान स्थान निर्धारित हो जाए जहाार नाम क्षतिग्रस्त गोटा जीवन अपनी के अबादतर क्षेत्र शेर विषय बर्णना दिए किस दृष्टान समाज मानूष জানাচ্ছি আল্লাহ শুক্রিয়ার পর আলহামদুলিল্লাহ আসলে এই জাতীয় প্রশ্নগুলিতে হওয়া উচিত বলতে যা কিছু আছে সের কে ফেলি যেমন একজন আমরা জানি যে অকল অরব্যক উনি আসতে যেমন বলছেন যে আমার কাছে দোহা করো ডাকো আমি সাড়া দেব তারপরে উজিব দাও সুরাল বাঁকা যে একশো সিয়াশি নম্বর আয়তে আমি দোয়াকার দোয়া সারাদি যখন সে আমাকে ডাকে তো বাড়ে পড়লো ঝড়ে পড়লে যদি সে বদর বদর পিস ডাকে যে বদর বদর আমাকে বাছাও তাহলে সে কিন্তু সে দোয়া দোয়ার ক্ষেত্রে সে সিরকি লিপ্ত হলো এই দোয়াটা একমাত্র আল্লাহ কোন কেও ডাকা যাবে না দোয়া রাসুলের কাছে না কোনো পীরের যাবে না কোন কারো কাছেই কিন্তু করা যাবে না যেমন একটা কবিতার মধ্যে আছে ভালো করো আল্লাহ রসুল ভালো করো পীর নজবাহ আমি জানি ভালো করো আল্লাহ এটা ঠিক আছে এটা আল্লাহরই হক কিন্তু এটা রাসুলের কাছে না এটা পীরের কাছেও করা যাবে না এখন রাসুলের কথা বললাম আবার কেউ মনে করতে পারে অবমূল্যায়ন কারণ রাসুলদের মিশনে ছিল একমাত্র আল্লাহর করবে আপাতত একমাত্র আল্লাহর করবে রাসুলের মিশন ধ্বংস করাটাই বড় অবমূল্যায়ন যেমন খ্রিস্টানরা করলো রাসুলকে অতিভক্তি করে যেটা আসলে কোনো ভক্তি নয় তারা অন্যায় করে আল্লাহর জায়গায় নিয়ে গেল একবার আল্লাহ বলে ফেললো আল্লাহ পুত্র বা প্রশংসা করেছে তো এই যেটা বলছিলাম যে এবাদতের ক্ষেত্রে এখন যদি কেউ বিপদে পড়ে বদরকে ডাকে বা ইয়া আবদাল কাদের জিলানি সাইয়াল্লাহ নজ্লা কোথাও গিয়া আবদুল কাদের জিলানি আমাকে কিছু দেন বা ইয়া ইয়া কুতুব আর সমাজে তো অনেক গাউজ কুতুব তারপরে কত রকমের মাবুত বানানো আছে তাদের কাছে যদি কিছু এরকম ছাওয়া হয় অথবা মানে কোনো মাজারে গিয়ে কোনো কবরে গিয়ে যদি মৃত ব্যক্তির কাছে কোন সন্তান কেউ চাইল তা একবার করলো কোন রোগ মুক্তি চাইলো তার কাছে এটাও সেরকি একবার করলো সেখানে গিয়ে কোনো ব্যবসার উন্নতি চাইলো এটাও তো একটা সেরকে একবার করলো বা ওনার নামে কোনো একটা মান্য করলো এটাও একটা শেরকে একবার করলো এগুলি সবইতে আদত মাত্র আল্লাহর অধিকার আল্লাহর হক অথবা অনেকে দেখা যায় যে একটা কাদা পানি কিছু একটা আছে এখানে কোন জিনিস আছে এখানে বলি দেয়া লাগবে নজিবুল্লাহমিনাগল বা কোন অনেক সময় শুনেছি নাকি সন্তান এই জাতীয় জায়গা তারা জবাই করে কত। অমানবিক অত্যাচার এবং খুনিক জবাই করে জিনের নামে সেটা তো সেরিক একবার হলো আবার যদি কোনো মানব শিশুকে সে হত্যা করলো তাহলে খুনও হলো আবার সিরিকো হলো যেমন মোস্তাদে আহমদ একটা হাদিস রয়েছে যে একটা গ্রামে একটা মূর্তি ছিল সেখান থেকে কেউ যেতে একটা মাছি এনে হলেও মূর্তির জন্য কোরবানি করো তো একজন একটা মাছি ধরে এনে সে কোরবানি করলে তারা ওকে ছেড়ে দিল ফাঁদা খালার নারি যে এই মাছি কেন তুমি কোরবানি করল মূর্তির নামে কোরবানিতে না কোন পার্থক্য নেই কারণ একটা মূর্তি এটা আমার কবরকে আল্লাহ মূর্তি বানিয়ে দেন না যে কবরকে যখন মানুষ কবরাল যে আহসান গুলি অপবিত্র অপবিত্র মূর্তি বর্জন করো তো চাইও। হোক এই জন্য মূর্তির ওখানে জবাই করা কোরবানি করা আর কবরের ওখানে গিয়া কোন গরু মুঠ ছাগল খাসি হাঁস মুরগি যেহেতু সিরিকের মাধ্যমে জবাই করা হয়েছে এগুলি হলো মাইতার হুকুমে মাইতা এটা জবাই সহি হয় নাই আর যে পশু জবাই সহি ওখানে তো খাওয়া যাবে না এভাবে যদি কেউ সূর্যকে চিন্তা করে তাহলে শেরকে মিলিয়ে চন্দ্রকে চেষ্টা করলো কোনো গাছকে চেষ্টা করলো কোনো পীরকে চেষ্টা করলো ল্যাংটা ফকিরকে সেজা দিল বা কোনো মাজারকে এই জাতীয় কিন্তু কিন্তু দেখা যায় সামনে সে ছলাট করতেছে ওদিকে ফিরে সে করতেছে ওখানে চেষ্টা করতেছে সে এগুলি সব মিনজেনচের শির্ক তো এই জাতীয় কোনো জিনিসই করা যাবে না ঠিক তেমনি ভাবে কতগুলো শির্ক আছে সেটা অন্তরের যেমন একজনের ট্রাক চালিয়ে যাচ্ছে বাস চালিয়ে যাচ্ছে ভয় করা যাবে না কারণ ভয় এত বয় যে এবাদত দিয়া এক কাপনচোর বিশ্ববিখ্যাত কাপন চোর ছিল সে সই বোখারিতে পাঁচ সবের আদিস্টে এসছে সে যখন মারা গেল সে মারা যাওয়ার আগে ছেলে মেয়েকে বলে গেল যেমন কারণ আমি কি জঘন্য লোক আমি মানুষের কাবন চুরি করে মুর্দার কাবন চুরি করে আমি বড় লোক এত জঘন্য পিচার লোক আমি তো আল্লাহ আমাকে ধরতে পারলে কেমন শাস্তি দেবেন তো আমি যখন মরে যাব আমাকে জ্বালিয়ে দিও লাশটা পুরে জ্বালিয়ে দিয়ে অপেক্ষা থাকবা যেদিন শুরু হবে সেদিন আল্লাহ তো ওই ঘটনার পরে তাকে আল্লাহ জিন্দা করে কি খবর মা আলামা আল্লা সনা তুমি যেটা করেছো কিসি তোমাকে এটা করালো কেন করলো এটা তখন সে বললো ইয়ারে খাসি তুক যে তুমি তো জানো আমি আসলে তোমার ডরে তোমার সাজা থেকে আল্লাহ করেছো আমাকে গেলেই তো সে এই ভয়ের বরকতে সে মাপ পেয়ে গেলো তাহলে এখন আমি গানে নিয়ে যাচ্ছি আমি যে মাজারকে ভয় করলাম তাহলে ভয়ের মতো এতবার একটা আবাদত দিয়ে দিলাম সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক মূল্যবান কথা রেখে আমরা একটু বিরতিতে যাচ্ছি প্রয়োজনে আবার বিরতির পরে আপনাদের সামনে ফিরে আসবো ইনশাআল্লাহ আশা করি আপনার অপেক্ষায় থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল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 र्शक श्रोता पर आरोप सामने फिर যেটা এটা শুধু আল্লাহ এটা আর কারো যেমন একজন মরিদ সে ভয় পাচ্ছে যে লাগে উনি আমাকে দেখতে পাচ্ছে ওনার বাড়ি কত দূরে সে পীরে তাকে আইডিয়া দিয়েছে যে আমি কিন্তু তুমি কখন কি করো আমি জানি দেখি এখন যদি এখানে বসে যদি নামাজ পড়ে জি সেটা তো আমরা আসতে হবে ভালোবাসার নাম যখন বলেছেন তো জি শের ফিল মহাব্বা কারণ মহাব্বা হলে অন্তরের জিনিস এই মহাব্বাটা একমাত্র পরিপূর্ণ মহাব্বত যে মহাব্বতের কারণে মানুষ একটা কাজ করে ওই টানে এবং বাকি কিছু বাদ দিয়ে সবার মোকালাবাদ করে সে এই ভালোবাসার যে ভালোবাসার সামনে কারো কোনো কথা শুনে না সেটা কাহু বি যে আল্লাহর ভালোবাসার মতোই তারা তাদের এমন সব জিনিস যেগুলোকে তারা মনে করছে এগুলি আল্লাহ সহমদ্ আল্লাহ সহমতুল্লা বানিয়ে ফেলেছে তারা বানিয়ে ওগুলোকে আল্লাহর মহাব্বতের মতো মহাব্বত করে আমি একটা উদাহরণ দিই যে এই উম্মতের মধ্যে সির্ক এত ক্ষুদ্রভাবে ঢুকবে যেমন ক্ষুদ্র পিঁপড়া কালো পাথরের উপরে কালো রাতে বিচরণ করছে এত ক্ষুদ্র ভাবে ঢুকবে তো এই শিরকের মধ্যে একটা আলা তো হলো আল্লাহ সাথে কাউকে একবার ডাইরে বানিয়ে দেওয়া সেটা আলা আর আদনা শেখ আদনাহে আলা আদল যে একজন একটা পাপ করতেছে সেই পাপ করা সত্ত্বেও যদি আমি তাকে মোহাব্বত দিলাম একটা গায়িকা নায়িকা সে ড্যান্স নাচ দিয়ে গান শুনে কবিরা গোনা মহাপাপ করতেছে তাই না মুখের জিনা কানের জিনা শোকের জিনা করাচ্ছে কোটি কোটি মানুষকে আমি তাকে বললাম সে আমার প্রিয় তারকা এটা কিন্তু একটা শির্কি বলছে না তহিব্বা আল্লা সাহি ই জাওর যে জাওর করছে বাঁকা হতে চলছে অন্যায় হতে চলছে তাকে যদি আমি মোহাব্বত দিই তাহলে এই মোহাব্বরটা কি হল একটা শির্ক হলো এখন একজন নেতা তিনি একটা অন্যায় কাজ করতেছেন সরিয়ার বাইরে তিনি চলছেন তার লাইফ স্টাইল সরিয়ার বাইরে তার চিন্তা চেতনা শরীয়তের বাইরে তার জীবন জীবনযাপন শরীয়তের বাইরে সে চায় গোটা জাতিকে শরীয়তের বাইরে নিয়ে যেতে আমি যদি তাকে ভালো দিলাম তাহলে এটা একটা শিরিক করলাম তার বিপরীতে আলা আল্লাহ মেনাল আদলে একজনে একটা ন্যাক কাজ করলো ইনসাফ মানে আদলে মানে কাজ যেটা আল্লাহর বিধান যেটা এটাই ন্যাক এটাই আদলে এটা ইনসাফ সে ভালো কাজ করলো আমি ঘিনা করলাম একজন দাঁড়িয়ে দেওয়া সৃষ্টিকর্তার দেওয়া যে আল্লাহ নারীকে দাঁড়িবিহীন সৃষ্টি করেছেন সে আল্লাহ পুরুষকে দাড়ি দিয়ে সৃষ্টি করেছেন এটা তো কারো কিছু করার নেই আমি পুরুষের ভূষণ তার জন্য অনেক জরুরি অনেক উপকারী এখন যদি দাড়িটাকে সে অবজ্ঞা করলো ঘৃণা করলো এটা একটা শির্ক একজন ইসলামী ড্রেস পড়ছে টুপি পরছে হাতে লাঠি আছে না মতো সে সুন্দর আরেকজনের কাছে এই ড্রেস তার কাছে পছন্দ লাগলো না এটাও কিন্তু একটা শির তো এই যে সেরকি ফির মোহাব্বত যেটা এটা মারাত্মক জিনিস কোন জিনিস যেটা ইসলামে আছে এটাকে ঘৃণা করলে শিরক হবে কোন জিনিসটা ইসলাম বিরোধী এই যে এটা শির্ক না এটা তো হাদিস মতো তারা অন্যায়কারীদেরকে মহাব্বত দিলা বা যখন বিভিন্ন জায়গায় দেখি দোকানে দোকানে চা দোকানে টেলিভিশন নামানো আছে অন্যায় কে পাপাচার কে মহাব্বত করা এটা একটা শির্ক আর যে কোনো করা একটা শির্কু আগে যে আপনি বলেছেন তাহলে তহিদ যে আরেকটি প্রকার ছিল আসমা ও আরো কিছু কি বিষয় আপনি একটু দৃষ্টান্ত দিয়ে বোঝাবেন এবারের মধ্যে যেমন আর একটা আমরা নিতে পারি আমরা জানি পালাই তোমরা যদি সর্ব কাজে তোমাদের হৃদয়ের ভরসাটা অগাধ ভক্তি খুচুরির উপরে সমস্যা নেই যাক আমি কয়েক হাজার টাকাও দিয়েছি আর ওনার দোয়া নিয়ে আর কোনো চিন্তা নাই টোটাল যদি মমিন হো আমার হাতে আমার টাকা আছে পয়সা আছে লাঠি আছে লাঠিয়াল আছে আমার সবকিছু আছে তাই বলে এগুলি আমাকে বাঁচাতে পারবে না এই জন্য আমাকে বাঁচাবে কে একমাত্র আল্লাহ আমার তাওকুল থাকবে ওটার উপরে তোয়া আনুগত্যের যে একত্রবারটা আছে এখন আমি আল্লাহ আমাকে বললেন যে এখন আকিম সালা সালাতের সময় হয়েছে সালাতে যা নেতা বললেন না সালাতে এখন সময় নেই তুমি অমুক কাজে যাও আমি নেতার আনুগত্য করলাম আল্লাহামো আছে এই রাষ্ট্র কাঠামোর মধ্যে যত আইন আছে বিধান আছে এই বিধান যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় আর কেউ যদি সেটা আনুগত্য করে তাহলে কিন্তু সেটা এই শিল্পের মধ্যে পড়ে যাবে যেমন বাদ জানে কিন্তু এত স্বীকৃতির পরেও তারা অনেকে আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় অলি মিন এরা আসলে নয় তাহলে সের কে কোন সুযোগ আমাদের নাই ছোট শের একটি ছোট শের কি জিনিস এবং এর কিছু দৃষ্টান্ত আমাদের সমাজে বহুল প্রচলিত রয়েছে একটু জি শের আসগার ছোট শেরক রিয়া। আসলে রিয়া যেটা যেটা সুর আল কাহের সর্বশেষ আয়তে একশো দশ নম্বর আয়তা আল্লাহ বলে তার কাউকে যাতে সে শরিক না করে এই রিয়ার বিরুদ্ধে মূলত বড় ধরনের একটা আয়াত এটি যদি অন্য সব বড় সিরিক যেগুলি সেগুলো এখানে আসবে কিন্তু রিয়া যেটা মানুষকে দেখানো এটা একটা শের কে আর একটা সীরকে আজগার যেমন কথার মধ্যে ছিলাম যদি কুকুর না হতো আজকে চোর সর্বনাশ করত এটা একটা সির সেরক বৃষ্টি বা ছাতি ব্যবহার করছে ছাতা সেখানে বলছে এটা না হলে আজকে শেষ হয়ে যেতাম আজকে শেষ হয়ে যেতাম তাকে বলতে হয়তো আল্লাহ ছাতার দুইটা দিক আসে তাবিজের ব্যাপারটা সেরকম আকবর হইতে পারে আজগারা হইতে পারে যদি সে মনে করে যদি ওই তাবিজের মধ্যে কোন গাইল কিছু থাকে সিরিক লেখা আছে ইয়াজব্রাইল ইয়া মিকাইল ইয়া ইয়াদু বিভিন্ন যদি ডাকে ওই ডাক্তার লেখা থাকে তাহলে আচ্ছা আর যদি মনে করে না এবং যিনি তাবিজটা ঝুলেছে কি আছে জানে না কিন্তু সে মনে করতেছে সে আল্লাহর কোন প্রয়োজন নাই নাজবিল্লা এই তাবিজে আমাকে আমার বিপদ থেকে মুক্তি দেবে উদ্ধার করবে এই জাতীয় বিশ্বাস করলেও কিন্তু সেরকি আকবার আর যদি সে মনে করে যে এখানে তাবিজে তাহিদ বিরোধী কিছু লেখা নেই আমরা অত্যন্ত মূল্যবান সাক্ষাৎকারে তথ্যবহুল কথাগুলি শুনছিলাম কিন্তু সময় আমাদের আর বেশি ছাড় দিচ্ছে না এই মুহূর্তে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আশা করছি আপনারা বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে আপনারা উপকৃত হয়েছেন এবং জীবনে উপকৃত হবেন আল্লাহ সেই সবহানৌফিকের সকলকে দান করুন এখানে আমরা বিদায় নিচ্ছি ও আখরে দাওয়ান আল আলহামদুলিল্লাহ রাবিলবীন ও নবীন মোহাম্মদ আল্লাহ ওসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরি ওবরাকাত সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শেরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান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 প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্মেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো তিরানব্বই সাল ुपुख रूप प्रकाश कर पंचाश बचर व्यवधान चौत्री थे चुराशी पर्त जो धर्म सब चे वृद्धि पे नम्बर अवस्थान आलमाम ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো পঁয়ত্রিশ পার্সেন্ট খ্রিস্টান ধর্ম কেবল সাতচল্লিশ সংঘটিত হয়েছিল উনিশশো চৌত্রিশ সাল থেকে সালের মধ্যে যেখানে হাজার ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন তরবারে ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম लक्ष लक्ष मानुष के पृथ्वी तरबारि शांति तरब यह तरबारि सत्य एवं ज्ञान जाते आज মানব জাতির সকল সমস্যার সমাধান দেশটি বাংলা মানবতার সমাজ